দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল রচিত বয়ান্নার বর্ণনা এই কিতাবটি নিয়ে এই কিতাবটিতে আমরা সংক্ষেপে বলে থাকি ইমাম তহবের আকিদা যা সারা বিশ্বের বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানো হয় এবং যা আলহামদুলিল্লাহ মানুষের কাছে স্বীকৃত বিশুদ্ধ আকিদার গ্রন্থ হিসাবে স্বীকৃতি লাভ করেছে এই গ্রন্থটি নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা আলোচনা করেছিলাম ইমামের কথা তিনি যে বলেছেন যে কীভাবে মানুষ যদি সহি আকিদা থেকে দূরে উৎস থেকে দূরে শহীদ আকিদার উৎস থেকে দূরে সরে যায় কিভাবে অন্ধকারে হাত বেড়ায় কিভাবে তারা কোরআন এবং সুনার আলো থেকে দূরে সরে গেলে কিভাবে তারা দিগ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এবং কিভাবে কুফুরি এবং ইমানে মাঝখানে অবস্থান করে অনেকেই এবং আমরা আলো আলোচনা করেছিলাম দেখেছিলাম যে ইমাম আবিসুফ রহমতুল্লাহ আলী বলেছেন যে কেউ যদি কোনো কালাম দিয়ে দিন শিখতে চায় কালাম শাস্ত্র দিয়ে তাহলে তা সে অবশ্যই জিন্দিক জিন্দিক হয়ে যাবে জিন্দিক হচ্ছে মুনাফেকের আরেক নাম অর্থাৎ মুনাফেকের চরিত্র তার মধ্যে চলে আসবে এবং আমরা আলোচনা করেছিলাম বিগত কয়েকটি পর্বে যে কিভাবে আহুল কালাম বা কালাম শাস্ত্রবিদদের যারা বড় বড় নেতা ছিল নেতা ছিলেন বড় বড় আলেম যারা তাদের যত অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন অধিকাংশই শেষ জীবনে এসে তওবা করেছেন স্তেক ভার করেছেন ক্ষমা চেয়েছেন যে আমি বিল করেছি আমি এই কাজটা না করতাম হাই আমি যদি কোনো বৃদ্ধ মানুষের রাকিদা যেটা ছিল যে আল্লাহ তালাকে আল্লাহ তালার বিধান মেনে নেয়া আল্লাহ তালার গুণাবলী মেনে আমি যদি কোনো। स्वीकार दे दे प्रसंगा देखे कलम शास्त्रा विभ्रांतमय जीवन जापन करीवन विस्मय क्या भलो किस ना एर विपरीत देखें जरा कुरान सुन्ना आलोचना कर তাদের কোরআন থেকে আকিদা গ্রহণ করে তাদের জীবন সুন্দর করবে সেখান থেকে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন কলানু হিয়ান তাদের জীবন হবে উত্তম জীবন জীবন তারা জীবন যাপন করবে এর বাইরে যারাই এই পথ থেকে দূরে সরে গেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে فان له معيشه ضنكا او يوم القيامة عما ترجيبن هবে সংকীর্ণ জীবন অর্থাৎ সে কোনো ভালো কিছু নিয়ে কবর যেতে পারবে না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না সারা জীবনের আমল সে দুনিয়াতে রেখে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে এর দ্বারা যত মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে তত মানুষের গুনাহ সে বহন করবে আল্লাহ তাআলা কোরআন কারিমে জিনে এবং অফরের বোঝাও তাদের কাজে দিয়ে দেওয়া হবে এই জাতীয় মানুষরা হচ্ছে যারা কালাম নেতা তারা অনেকেই এই জিনিসগুলো নিয়ে দোবা করেছে এই জিনিসগুলি থেকে তওবা করেছে অনেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আমরা দেখেছি ইমাম গাজালী রহমতুল্লাহ তার শেষ জীবনে মৃত্যুর সময় তার কবর তার হাতে বুকের উপর ছিল বোখারি ইমাম বুখারি কিতাব বুকের উপর ছিল এবং তিনি বলেছেন আমি যা যা বলেছি সব বাদ দিতে চাচ্ছি আমি রহমসানি মরতে চাচ্ছি ইমাম বোখার ইমাম বুখার রহমতুল্লাহ আলীর কিতাব ইমাম কাজ আলীর বুকের উপরে কারণ তিনি আহিয়া উলুদ্দিন নামে যে গ্রন্থটি লিখেছেন তাতে যে সমস্ত হাদিস এনেছেন অনেক হাদিসে বিশুদ্ধ লাগে বিশুদ্ধ হাদিস নয় অনেক হাদিসে তিনি শোনা শুনে শুনি হাদিস বর্ণনা করেছেন বিশুদ্ধ হাদিসের মানুষ তিনি ছিলেন না এইজন্য তিনি অনেক এই জাতীয় জিনিস অনেক ভুল করেছেন বিশেষ করে আকিদার ক্ষেত্রে তার ভুলগুলো অনেকেই উল্লেখ করেছেন তারপরেও তিনি ইমাম ছিলেন তারা অনেক দিনের খেদমত করতে চেষ্টা করেছেন ভুল হলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন আমরা এই সব সময় করব তাদের বিরুদ্ধে বিশুদ্ধগার করা আমাদের উদ্দেশ্য না কিন্তু ভুল তুলে ভুলগুলি তুলে ধরে যাতে করে আর কেউ এই ভুলে না পড়ে সেটা বলাই আমাদের উদ্দেশ্য কিন্তু তারা ইমাম ছিলেন চেষ্টা করেছেন তাদের অনেক খ্যাদমত ছিল ওসুলই অনেক খ্যাদমত ছিল সেগুলি আমরা স্মরণ করি অত্যন্ত সম্মানের সাথে দর্শক আমরা আলোচনা করছিলাম যে কালাম নিয়ে কালাম শাস্ত্রবিদ্যালয়বিদ্যা কিভাবে কোরআন এবং হয়ে গেছে এই জিনিসটা আমরা আলোচনা করেছিলাম বর্তমান বিশ্বে যদি আমরা তাকাই তাহলে দুই ধরনের মানুষ দেখতে পাব তিন ধরনের মানুষ কেউ হচ্ছে হচ্ছে কালাম শাস্ত্রবিদদের মধ্যে দুই ধরনের মানুষ একটি হচ্ছে হয় আশায়া নয় মাতুরি দিয়া আরেক সহি আকিদার মানুষরা তাদেরকে বলা হয় সিফাতিয়া বা যারা মানে এদেরকে কেউ সালাভি বলে কেউ বা সহিয়া মানুষ বলে কেউ বা তাদেরকে জ্ঞানীদের লোক বলে এই জাতীয় লোকদের আলাদা আলাদা তারা এই সমস্ত কালাম নিয়ে বা দর্শন নিয়ে তারা কোনো কর্মকাণ্ড করে না তারা করার এবং শুনে পড়ালেখা করে পড়ায় এবং সেখান থেকে হেদায়ত নেয় এবং এভাবে তারা দুনিয়ার থেকে চলে যায় এরা সঠিক পথের উপর আছে এর বাইরে যারা দুটি গোষ্ঠী বড় ধরনের দুটি গোষ্ঠী আছে যাদেরকে আমরা বলি আশায়ারি এবং আশায়রা এবং মাতুরি দিয়া আশায়রা এবং মাতুরি দিয়া এদের সম্পর্কে কিছু না জানলে আমরা যেকোনো সময় পথভস্ত হতে পারি আজকে আমরা সে বিষয়টি আলোচনা করব প্রথমত হচ্ছে ইমাম আবুল হাসান আল আশা তিনি আবু আলিয়া জুব্বাইয়ের কাছে প্রথম শিষ্যত্ব গ্রহণ করেন এবং আবু আল জুব্বাই ছিলেন একজন মৈতাজ আলী কাছে শিষ্যত্ব গ্রহণ করার কারণে প্রথম জীবনে তিনি মহতাজ ছিলেন মোহতাজেলা থাকার কারণে তিনি মোহতাজ সেই বিশ্বাস তিনি আল্লাহ তালার নামগুলিকে স্বীকার করতেন অর্থহীন করতেন তিনি সেই আগিদে বিশ্বাসী ছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়ত নসিব করে তিনি সেখান থেকে ফিরে আসেন ফিরে আসার পথে তিনি আবদুল্লাবনা সাঈদ ইবনুকুল্লা আবদুল্লাবিনুল্লাভ ইবনুকুল্লাভ নামে যিনি বিখ্যাত কুল্লা বিয়া বলা হত যার অনুসারীদের বলা হতো তার অনুসারী হয়ে যান অনুসারী হয়ে তিনি তার অনুসারী হওয়ার কারণে তিনি মোমতাজ মতামত দেন কিন্তু তিনি এ অনুসার অনুসরণ অবস্থায় তিনি মাত্র ষাটটি শিভাতকে স্বীকার করতেন আর বাইর অন্যগুলো গুলো স্বীকার তিনি করতেন না তিনি স্বীকার করতেন আল্লাহ তালা সাম আছে সামার শোনা আল্লাহ তালার শুনতে শোনেন এবং তিনি বিশেষ আল্লাহ তালা কথা বলেন আল্লাহ তালা দেখেন এবং আল্লাহ তালা আল্লাহ আল্লাতালার তিনি তার জীবন আছে স্বীকার করতেন এই তিনি সাতটি শিবা স্বীকার করতেন বাকিগুলি তিনি স্বীকার করতেন এই অবস্থায় তার একটা জীবেরা বিরাট জীবন কেটেছে এই অবস্থায় তিনি অনেক বই লিখেছেন কিন্তু আল্লাহ তালা তাকে হেদায়তের পথে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ তিনি শেষ জীবনে এসে বুঝতে পারলেন যে এই পথটা শুদ্ধ পথ নয় শেষ জীবনে তিনি ফিরে গেলেন তিনি সহি আকিদায় ফিরে আসলেন এবং বিশুদ্ধ আকিদায় ফিরে এসে তিনি কিছু গ্রন্থ লিখলেন সেই গ্রন্থগুলি কাল জয়ী হয়েছে এবং সে গ্রন্থগুলি এখন বিভিন্ন বিশ্বের বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো পড়ানো হয় সেগুলো থেকে হেদায়তের আলো পাওয়া যায় সেগুলোর মধ্যে একটি বিরাট গ্রন্থ হচ্ছে আন আল ইবান আনুল উদ্দিয়ানা ইমাম আশাই রহমতুল্লাহ আলাই এই আল আল ইবান আন ওসুল উদ্দিয়ানা অর্থাৎ কোন জিনিস দিন হিসেবে গ্রহণ করতে হবে সেই বিষয়ে একটি আকিদার গ্রন্থ লিখেছে নাম দিয়েছেন আল ইবান আনসুল উদ্দিয়ানা দিয়ানার মূল মন্ত্র কি দিন গ্রহণের মূল মন্ত্র সূত্র কি সেটার উপরে স্পষ্ট করে লেখার জন্য তিনি গ্রন্থটি লিখেছেন আলীবাহা এই গ্রন্থটির মধ্যে তিনি আকিদার আল্লাহ তাল নাম দিয়েছেন গুণের মধ্যে তিনি আহমদ রহমতুল্লা আল্লাহ যে আকিদা পোষণ করতেন সে আকিদায় তিনি ফিরে এসেছেন অর্থাৎ আকিদার ক্ষেত্রে ইমামদের যে নীতি ছিল সেটাতে ফিরে এসেছেন ইমাম আবু হানিফা মাহে শাহমদ তাদের যে আকিদা ছিল এই গ্রন্থে তিনি সে আকিদায় ফিরে এসেছেন এই গ্রন্থের নাম আন আল দিযানা আনুলা অনুরূপ ভাবে তিনি মতামত থেকে ফিরে এসে তিনি শেষ জীবনে তৃতীয় ধাপে গ্রহণ করেছেন সে আকিদের সীমান্তবর্তী লোকদের কাছে একটি চিঠি সেই হিসাবে তিনি চিঠি দিলেন তিনি যে সমস্ত আকিদা আগে পোষণ করতেন সেগুলোতে ফিরে বলে সেখানে উল্লেখ করেছেন এবং সেখানে কি আকিদা পোষণ করতে হবে প্রত্যেকটি মানুষকে সেখানে তিনি আত্মার্জিক নির্দেশনা দিয়েছেন তিনি আহুল কালামদের সেই মত থেকে ফিরে ফিরে এসেছেন এই অবস্থায় তিনি আরেকটি কিতাব লিখেছেন নাম দিয়েছেন ইসলামীদের মাকালাত ইসলামিক যারা তাদের বিভিন্ন মতবাদ সেখানে তিনি সবচেয়ে সুন্দর গ্রন্থ ইসলামের এই বিশেষ করে ফেরাকদের মধ্যে ফেরকা ফেরকা যারা ফেরাক হয়েছে বিভিন্ন অনেকের প্রশংসা করেছেন এই গ্রন্থটির এই গ্রন্থটির নাম হচ্ছে মাকালাতুল ইসলামী ইন ইসলামীদের বিভিন্ন কথাবার্তা বিভিন্ন মতামত এগুলিতে সবচেয়ে সুন্দর এই গ্রন্থটি তিনি লিখেছেন ফিরে আসার পরে অর্থাৎ তিনি যখন ইবনু কুল্লবের মত থেকে ফিরে আসেন। যিনি যখন সহি আকিদার দিকে ফিরে আসছেন তিনি গ্রন্থটি লিখেছেন এই জন্য দেখবেন আপনি অনেকে এই গ্রন্থটি প্রশংসা করেছেন বিভিন্ন গ্রন্থে এই গ্রন্থটির প্রশংসা করেছেন কারণ এই গ্রন্থটি একদম মানুষের সঠিক তথ্যটা তুলে ধরেছেন কারো আক্রমণ না করে সঠিক বিষয়টি তুলে ধরতে সচেষ্ট ছিলেন তিনি ইমাম আবুল হাসান আশায় রহমতুল্লাহ এই যে তিনটি ধাপ তিনি পার হলেন প্রথম ধাপে তিনি মর্তাজ আলী আকিদা বিশ্বাসী দ্বিতীয় ধাপে তিনি কুল্লাভী আকিদা বিশ্বাসী ছিলেন তৃতীয় ধাপে তিনি সহি আকিদা বিশ্বাসী হয়ে গেছেন অথচ তার অনুসারীরা ইমাম আবুল হাসান তারা মানে তৃতীয় ধাপ তারা মানে না তার অনুসরণ করে চলেছে এমন একটি গোষ্ঠী যারা সারা বিশ্বে এখন আশা মতবাদ নামে বিখ্যাত তারা সেই মতবাদে চলছে তারা তারা ইমাম আবু হাসান আশাড়ির দ্বিতীয় ধাপটাকে শুধু মানে তৃতীয় ধাপে তিনি কোরআন এবং সুনার দিকে ফিরে এসেছেন সেই সেই ধাপের কিতাবগুলো তারা মানে না এবং সেই ধাপ অনুসরণ করে চলে না বিশ্বের তাবৎ মায়িকি এবং তাবৎ সাফেরি আবুনা সজিজি আল শাফরি তিনি সোহী আকিদায় বিশ্বাসী হয়ে অনেক গ্রন্থ লিখেছেন ইমাম ইবনা বিজয়দ আল কাহানি মালিকী মাজাবের হয়ে ও সহি আকিদার উপর গ্রন্থ লিখেছেন তাদের সেই গ্রন্থগুলি না নিয়ে আজকে আজকের জগতের অনেক আশাহারি এবং মাতুরি দিয়ারা ইমা আবুল হাসান আশারী করেছেন তাই তারা গ্রহণ করে তারা আশ্চর্য ইমা আবুল আবুল হাসান সর্বশেষ জিনিস যেটা তিনি যার উপর তার মৃত্যু হয়েছে সেটা তারা গ্রহণ করেন না এরপর আশ্চর্যের বিষয় অথচ এদের এই ইমামরা যে তা থেকে ফিরে আসছেন তারা সেটা গ্রহণ করে না যা ভ্রান্ত যে মত মতের উপর মত মত আছে মতের উপর তারা গ্রহণ করে নিজের বিভ্রান্ত করছেন এটা আসলে কখনো ঠিক নয় আমাদের প্রত্যেকের উচিত সোহি আকিদায় ফিরে আসা ইমাম আবু হাসানিতে এবং অনেকেই সঠিক পটটি পেয়েছেন অনেকে পাননি অনেকে গ্রহণ করেছেন অনেক করেননি অনেকে কাছাকাছি পৌঁছে গেছেন আকিদার যেমন ইমাম ইবন হাজার রহমতুল্লাহ আলাই অনেক ক্ষেত্রে তিনি দেখে সোহিদ আকিদার পথে কথা বলেছেন অনুরূপভাবে ইমাম মালিকিদের মধ্যে আবদুল বা রহমতুল্লাহ সঠিক বলেছেন কিন্তু প্রতিষ্ঠিত এটা করলেই ক্ষতিগ্রস্ত হবে এটা করেই ক্ষতিগ্রস্ত হয়েছে উন্মতের অনেক কিছুই আমাদের ইমাম এই জিনিস এই জিনিস একটি ইঙ্গিত করেছেন তিনি বলেছেন যে ওলা ফিল্লা আমরা আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করব না আল্লাহর ব্যাপারে করা অর্থ হচ্ছে যে আল্লাহর ব্যাপারে কালাম দিয়ে দর্শন দিয়ে তর্ক দিয়ে কোন কোন জিনিস আল্লাহ আল্লাহর সম্পর্কে সঠিক তথ্য আমরা বের করতে পারবো না বরং আমরা সব সময় আল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে যা বলেছে রসুল্লাহলাম যা বলেছে এর বাইরে এক বিন্দু অগ্রসর হবো না কোরআন একিম আল্লাহ তালা এই জন্য বলেছেন যারা আল্লাহ সম্পর্কে অনুসরণ করে ওয়ালাক রুদা অথচ তাদের কাছে হেদায়ত এসে তাদের রবের পক্ষ থেকে সেহেদায়ত আসছে শেহাদ কোরআন এবং এর মাধ্যমে তারা হেদায়ত পেতে পারে এটা না করে তারা অনুসরণ করে ধারণা এবং প্রবৃত্তির অনুসরণ করে চলে আল্লা সম্পর্কে কেউ যেন বাড়াবাড়ি না করে বাড়তি আলোচনা বলছেন ওলা নুমারিফি দিন আল্লাহর দিনের মধ্যে আমরা মেরা করবো না ঝগড়া করবো না অথচ ঝগড়া করে দিনের মধ্যে এমন ঝগড়া করে যে ঝগড়ার কোনো ফল নাই ফলহীন ঝগড়া তাদের সারা জীবনের ফসল झगड़ा के दिया जा रहा मातुर्दी महम्मद इमी मातुर्दिया महाल्ला महाल्ला जेटा সামরকান্দের একটি মহল্লার নাম একটা জায়গার নাম সেটার দিকে নাজপতকে তাকে মাতুরিদি বলা হয় এই ইমাম আবু মনসুর আল মাতুরিদি মোহাম্মদ মাতুরিদি তার সম্পর্কে ইতিহাস যদি খোঁজেন আপনি কিছুই পাবেন না তার জীবনের জীবন সম্পর্কে বড় কিছুই জানা যায় না অথচ হানাফিদের একটা বিরাট গোষ্ঠী আমাদের ইমামিপুর রহমতুল্লাহ আলীকে অনুসরণ না করে আঁকি দিতে ইমাম এই এমন লোককে অনুসরণ করে যাচ্ছে তার জীবন সম্পর্কে কিছুই জানা যায় না ভর্তি করেছেন কোরআনের তফসিকটি মানুষ গ্রহণ করছে অথচ ইমা আব্বানীপুর রহমতুল্লাহ আকিদা তারা গ্রহণ করছে না আবানীপুর রহমতুল্লাহ আল্লাহ সহ চার ইমাম আকিদা বিশুদ্ধ আকিদা সেটা গ্রহণ না করে আবু মনসুর आल मातुरी आकीदा ग्रहण करीदी क्यों ग्रहण करा क्यों ग्रहण आफगानीपुर एक पंचाशे दुनिया आक्रदा ग्रहण करते आकृदा पोषण करते हैं जो ग्रहण करते हैं ग्रहण करी तकली चानी তো আফানী ফের রহমতুল্লাহ এই কথাটাই শোনেন আকিদাতে তাকিদ করতেই চান আবি ইউসুফ মোহাম্মদের নেন এটা না করে এমন লোকের আকিদা গ্রহণ করলেন যার এলমি যোগ্যতা সম্পর্কে অনেকেরই দ্বিমত আছে এবং যার কোনো ইতিহাসে যার কোনো বড় ধরনের কিছু নেই যার কোনো কন্ট্রিবিউশন নাই এলমের ক্ষেত্রে কন্ট্রিবিউশন খুঁজে পাওয়া যায় না যিনি না ফেকের উপর গ্রন্থ লিখেছেন না আকিদার বিশুদ্ধ আকিদের উপর কোনো গ্রন্থ তার খুঁজে পাওয়া যাচ্ছে পরবর্তী এসে তার সম্পর্কে অনেক কিছুই লিখেছেন কিন্তু তিনি তো এই আকিদের উপরে গ্রন্থ লেখেন নাই এবং আকিদের উপরে তার বড় ধরনের কন্ট্রিবিউশন তিনি বড় জ্ঞানীশীল বলে প্রমাণিত হয়নি এরকম মানুষের আকিদে কেন গ্রহণ করবেন আপনি এরকম মানুষের যারা আকিদে পোষণ করেছে তাদের আকিদের মধ্যে তারা আল্লাহর সিফাত সম্পর্কে ভুল ধারণা পোষণ করত তারা আল্লাহর হায়াত সাব্যস্ত করতো আলেম সাব্যস্ত করত কুদর সাব্যস্ত করত এরাদা সাব্যস্ত করত সামরা এবং বাসার সাব্যস্ত করত এবং কালাম সাব্যস্ত করতো এই ষাটটি গুণ সাব্যস্ত করত সাথে সাথে তা কুইন একটা অতিরিক্ত গুণ করত করতো সবকিছুকেই তা কুইন বলত আল্লাহ তালার সিফাত জাতিয়া সিফাত খাবার কোনটাই তারা অনুসরণ করত না মানত না যেগুলি মানে না স্বীকার করে না আল্লাহ তালার ওয়াজ আছে আল্লাহ তালা চেহারা আছে আল্লাহ তালার হাত আছে আল্লাহ তালার পা আছে আল্লাহ তালার প্যান্ডলি আছে যেগুলি কোরআন সহে সুন্না দ্বারা সাব্যস্ত হয়েছে কোনো কোনটা কোরআন দিয়ে কোনটা সহি সুনা দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলি তারা গ্রহণ করে না কেন গ্রহণ করবে না আল্লাহ বলছে এটা তারা আল্লাহ থেকে বেশি জানে তো মা আলামিল্লা আল্লাহ বেশি জানেন না তোমরা বেশি জানো আল্লাহ অবশ্যই বেশি জানেন আল্লাহ যেটা সাব্যস্ত করেছেন সেটা যদি সাব্যস্ত করে হাঁসড়ের মাঠে যদি কোনো আপনাকে জিজ্ঞাসা করে কেন সাব্যস্ত করেছ যদি বলেন যে আল্লাহ আপনি যেহেতু বলেছেন আমরা সেটাই জন্য বলেছি আল্লাহ তো আপনাকে ধরপাকড় করবেন না আর যদি আপনি সাব্যস্ত না করেন যদি বলা হয় যে আমি বলেছি এটা তোমরা কেন গ্রহণ করলে না আপনার কি জবাব থাকবে যদি বলে যে আমি মাতুরি দিকে অনুসরণ করেছি তখন তো আল্লাহ তালা যে কোরআনকারি বলে ই কুল্লো উনায়াসিম ইমামিহিম যে প্রত্যেকে তার ইমাম এখানে এক অর্থ হচ্ছে তার আমল নামা অনুসরণ ডাকবে তা আপনি সে আমল নামা খারাপ করেছেন আপনি অনুসরণ করেছেন আল্লাহর বিধানকে অনুসরণ করেননি তাহলে আপনি তো পদভ্রস্ত হবেন এই ইমাম ইমাম আমাদের ইমাম আবু জাফর তোহব রহমতুল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য যে লা লাফিল্লা আল্লাহর ব্যাপারে আমরা না জেনে আন্দাজি কথা বলবো না আল্লাহ সাব্যস্ত তা মেনে নেবেন তা বলবো। ওলা আল্লাহ আমরা করব না। আমরা ঝগড়া করব না আমরা জেদাল করব না আমরা ঝগড়া করব না আমরা কেউ আশারি হব না মাতুরদি হব না আমরা সহিদার অনুসারী হব হবো কোরআনার অনুসারী হব আমাদের ইমামদের হেদায়তের ইমাম চার ইমাম আবু হানিফা মালিক শাহী আহমদাহাম্বর রাজি আল্লাহ আনহুম জেমিয়ান আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন সবার উপরে আল্লাহ রহমত করুন তারা যে পথে চলে গেছে তাদের সেই পথকে পরিপূর্ণভাবে ফিকার ক্ষেত্রে অনুসরণ করতে পারি আকি দেওয়ার তাদের মঠটাকেও নিতে পারি তাদের মঠটা নিলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ইমাম যে কথাটি বলেছেন ইমাম আবু জফর তহাবি রহমতুল্লাহ আলাই এই কথাটি বিশুদ্ধ যে অযথা ঝগড়া করে সময় নষ্ট না অযথা ঝগড়া করে আকি দেয়ার আকি বাইরে যাব না সহি আকিদার বাইরে যাব না এবং আমরা দর্শন দর্শন শ্বাসের পিছনে চলব না মানতেকির পিছনে চলব না কালাম শ্বাসের পিছনে চলব না করা এবং সুন্দরভিত্তিক আমাদের জীবন করে তুলব এবং সেটাই হবে সোহে আকিদার মিশন এবং ভীষণ সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি সেটাই হবে আল্লাহ সন্তুষ্টির একটি কারণ ইনশাল্লাহ আমরা এই পথে চলবো কথা বলে আজকের আলোচনা এখানে সমাপ্ত রাখছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আরো বিষয়ে আলোচনা করব ইমাম আবু জাফর হাবি রহমুল আল্লাহ ইমানের বিষয়ে কি বলেছেন সে বিষয়গুলো আমরা আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও আখের দোয়া বির আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি